রসুল তলিব তসলিমনাম يقول المؤلف رحمه الله ইকরম عبد الله হাজল بالتصديق ফানন রসুল্লিল তাবিনাব لما في هذا الكتاب ولا লমাফি هذا الكتاب হাজল من আহ আহলক মোহনাল সমস্ত প্রশংসা যে আল্লাহ রব আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়তের পথকে সুস্পষ্ট করে দিয়েছেন ওহির মাধ্যমে সাল্লাতে সালামাজ মোহাম্মদ সালিস্লামের হো जार मध्यम आल्लाबुल आलमीन कतो मानुष के सठिक पथ देखिए जरा सठिक पथे तलाश कर हिदायत तेर रास्ता देखाने वाला जिन्हें बसर सुसंबादाता जिन नजीर सतर्क सबदानकारी आज पहिला 6 चौदहश तेताल सीजरि मुताबिक छई नवेम्बर एकुशन धारा आलोचना चौतरीय आलोचना करेतु कुर सुन्ना भितिक हक कथादार क्षेत्र मान हजर क्षेत्र पेश कर সেটাকে তোমরা আঁকড়ে ধরবে এবং এই বিষয়ের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন যে আমার এই কিতাবকে আঁকড়ে ধরা এই কিতাবের প্রতি আমল করা এই কিতাবে যে আলোচনা করে সেটা বিশ্বাস করাই হচ্ছে দৈনিক ইসলাম পালন করা এই বিষয়টি আলোচনা করতে চেয়েছেন যেহেতু এই কিতাব লিখা হয়েছে কোরআন সন্ন্যার ভিত্তিতে এই নয় যে এই কিতাব কোরআন সন্ন্যার মতো একমাত্র আমরা বলবো যে কোরআন এবং সহি সন্না যারা আঁকড়ে ধরে থাকবে তারা হৃদায়তপ্রাপ্ত অন্য কিতাব সম্পর্কে এমনটা বলা যাবে না বা অন্য কারো আলোচনা সম্পর্কে কিন্তু যদি কারো আলোচনা অথবা কোনো কিতাব কোরআন এবং সহি সন্না ছাড়া লেখা হয় কোনো লেখক লিখেছেন যে কোনো যুগে হোক না কেন আর সেটি কোরআন সন্না ভিত্তিক আলোচক আলোচক আলোচনা করেছেন কোরআন ভিত্তিক তাহলে যেহেতু এই কথাগুলি হচ্ছে কোরআন শার কথা তো এই অর্থে বলা যাবে যে আমার এই আলোচনা যারা শুনবে মানবে এবং সে অনুযায়ী আমল করবে সে আকে দোপোষণ করবে তারা হেদায়ত পাবে এইভাবে বললে অসুবিধা নেই তো আসল উদ্দেশ্য লেখকের এটি তো দেখা যাক কি বলছেন লেখক বলছেন ওয়া জামিও মা ওয়াসাফতল্লা কাফি হাজ আল কিতাব আমি এই কেতাবে হে পাঠক তোমার উদ্দেশ্যে যা কিছু আমি বর্ণনা করেছি ওয়াসাফা এসেফও মানে বর্ণনা করা হয়ে থাকে জি এই জন্য প্রিসক্রিপশান ডাক্তারদের যা আছে চিকিৎসকদের ওখানে লিখাতে ওয়াসফা তিব্বিয়া যে প্রিসক্রিপশানের পেপার দেখেন তো আরবিতে লেখা আছে ওয়াসফা তিব্বিয়া মেডিক্যাল প্রেসক্রিপশান পশফন মানে গুণও হয় আর গুণই বর্ণনা করা হয় তো এই কিতাবে যা কিছু তোমার উদ্দেশ্যে আমি বর্ণনা করেছি হে পাঠক যে পড়বে এই কিতাব যে এই কিতাব অধ্যয়ন করবে বা এই কিতাব যা কিছু আছে জানবে ফাহু আনিল্লাহ তার জেনে রাখা উচিত যে তা আল্লাহর পক্ষ থেকে এবং রসুর উল্লা পক্ষ থেকে বা একটু মনে হচ্ছে যে বাড়ি কিন্তু আসলে উদ্দেশ্যটা তার হচ্ছে এই কিতাবের গুরুত্বটা এখানে পেশ করা যে যা কিছু এই কিতাবে বর্ণনা করেছি তার সমস্ত কিছু মনে রাখবে যে আল্লাহর পক্ষ থেকে এবং রসৌরুল্লাহের পক্ষ থেকে যদিও এইভাবে সরাসরি বললে মানুষ ভুল বুঝবে কারণ কিছু যা কিছু এই কিতাবে আছে যা কিছু আমার আলোচনা আছে তা সব আল্লাহর পক্ষ থেকে এবং রসুরুল্লাহ সেসবের পক্ষ থেকে এই কথা বলা আমার জন্য খানিকটা আদবের খেলা জি কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ইচ্ছে করে না হয় অনিচ্ছা ভুল হইতে পারে আল্লাহর পক্ষ থেকে গরসুর সাজ পক্ষ থেকে ওয়ান আসবে এবং সাহাবাই কেরামের সাহাবাই কেরামদের পক্ষ থেকে ওয়ানদের পক্ষ থেকে এবং তৃতীয় শতাব্দীকে শুরু করে চতুর্থ শতাব্দী পর্যন্ত যে খাঁটি নির ইসলাম অধিকাংশ মুসলিমদের কাছে ছিল হ্যাঁ তাদের পক্ষ থেকে মানে ভেজাল মুক্ত ইসলাম এই কিতাবে যা পাবে ভেজাল মুক্ত আকিদা পাবে ভেজাল মুক্ত মানহাজ মতাদর্শ পাবে ভেজাল যুক্ত জ্ঞান পাবে এ কথা বলছেন ফত্তাক্লা আব্দাল্লাহ সুতরাং আল্লাহর বান্দা আর আমরা সকলে আল্লাহর বান্দা যারা অনুগত যারা মানে তারা হচ্ছে আল্লাহর অনুগত বান্দা আর যারা মানে না তারা আল্লাহর অবাধ্য কিন্তু বান্দা যেখানে ক্ষমতা চলে সেখানে মানে না কিন্তু যেখানে ক্ষমতা চলে না সেখানে কিন্তু মানতে বাধ্য এই কাফের মুসরেক্য সমস্ত মানব জাতিকে আল্লাহর বান্দা বলা হয়েছে এই অর্থে সমস্ত মানবজাতিকে জাতিকে অথচ মানব জাতির অধিকাংশ হচ্ছে কুফ্ফার মুশরেকিন মানব জাতির অধিকাংশ হচ্ছে পাপিষ্ট মানবজাতির জাতির অধিকাংশ হচ্ছে অবাধ্য নাফারমান কিন্তু কি অর্থে আল্লাহর বান্দা যে আল্লাহ রাবুল্লাহ যেখানে তাদের ক্ষমতা দেননি সৃষ্টিগত বিষয় যেখানে নিরুপায় আর পারছে না তখন অনুগত তখন সোজা যেমন কোন কাফের দুর্ঘটনা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হোক অথবা যে কোনো দুর্ঘটনা হোক মানুষ কি নিজের থেকে সম্মুখীন হয় ওখানে কি অসহায় পারছে না ডুবে মরছে ওড়োজাহাজ ধ্বংস হয়ে গেল সব মরে শেষ অসহায় অসহায় অথচ ওই লোকটিকে যখন বলা তো। যে আল্লা প্রতি বলছে আল্লাহ নেই ওখানে যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছে বলার আছে বা নেই নেই হ্যাঁ এক আল্লাহ মাজার গুজারি অর্থাৎ প্রতিমা গুজারি বলছে না না বহু উপাস্য আছে আমরা এক আল্লাহ মানি না আমরা বহু উপাস্য মানি যেহেতু বলার ক্ষমতা আছে সেই জন্য বাক স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছেন যে ভালো বলতে পারে মন্দ বলতে পারে কিন্তু ওই লোকটি যখন দুর্ঘটনার শিকার হচ্ছে অথবা অসুস্থ হয়ে যাচ্ছে বিছানা ধরে নিচ্ছে অমূর্ষ অবস্থায় তখন নিরূপায় কারণ আল্লাহর ফায়স সামনে এখানে আর কোনো কিছু করার ক্ষমতা নেই অর্থাৎ প্রাকৃতিক বিষয়গুলিতে যেগুলি ফিতরি বিষয় প্রাকৃতিক বিষয়ে মানুষ প্রত্যেকে আল্লাহর দাস আল্লাহর গোলাম সুক্ষ কথাটি বুঝে আসছে না আসেনা স্বাধীন হল এবাদুত বন্দি যেখানে তার স্বাধীনতা আছে সলাৎ সল্লু না তারপরে জাকাত দাও হ্যাঁ কোথায় স্বাধীনতা আছে করে না হজ করো করে না পর্দা করো করে না কিন্তু যখন আল্লাহ সৃষ্টিগত ফায়স হয় তখন তার স্বাধীনতা অবাধ্য হয়ে গেল আমার এই নয় তখন সৃষ্টিগত আল্লাহ নির্দেশ কোন মর তোর মরণ হোক মানে হয়ে যা মরণ হোক মরে গেল অথচ খুব বাঁচতে চাইছিল এখন বয়স বেশি হয়নি পঁচিশ তিরিশ হয়েছিল হয়তো কারো তারও কম কত আশা আকাঙ্ক্ষা ছিল ছেলেকে মেডিকেলে ভর্তি করেছে অনেকে মেডিকেলে পাস করে আসছে। এখন ময়দানে না মেননি কত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়িয়েছে আর বড় আশা করে বসে আছে যা খরচ করেছে তা নিয়ে আসবে কিছুই আসলো না হচ্ছে না হচ্ছে না সহায় সেখানে আল্লাহ মালদা এই অর্থে কোরআনে কেরি বিভিন্ন আয়াতগুলি রয়েছে যেখানে রয়েছে যে আসমানিচ্ছাকৃত কিন্তু আল্লাহর ইবাদত করতে হচ্ছে ঝুঁকিয়ে যেতে হচ্ছে যখন সেচ আল্লাহ ঝুঁকতে বলছে নামাজ আল্লাহ ঝুঁকছে না কিন্তু যখন রোগের সামনে ঝুঁকতে বলছে করোনার সামনে সারা পৃথিবীকে ঝুঁকিয়ে দিয়েছে করোনার ব্যাধির সামনে সারা পৃথিবী ঝুঁকে গেছে ঠিক না এরকম যে কোনো বিপদ ক্ষেত্রে বা যে কোনো এমন অসাধারণ বিষয়ে যেখানে মানুষের ক্ষমতা চলে না সেখানে অবাধ্য মানুষও আল্লাহর সৃষ্টিগত হুকুমের সামনে সারেন্ডার করতে বাধ্য এই জন্য আবদুল্লাহ মানে এই নয় যে মুসলিমকে শুধু সম্বোধন করা হয়েছে যদিও কেতাবটি মুসলিমদের আকিদা এবং মানহাজ নিয়ে আলোচিত কিন্তু যখন একজন অমুসলিম মুসলিম হবে তখন অমুসলিম হইলেও তো এই আকিদাগুলি পুরো হইতে হবে না হইলে তো মুসলিম সত্যিকার মুসলিম হইতে পারবে না তো আবদোল্লা দুই অর্থে একটা হচ্ছে অনগত বান্দা আর একটা হচ্ছে যেই ক্ষেত্রে স্বাধীনতা আছে সেই ক্ষেত্রে অবাধ্য বান্দা কিন্তু সেও আল্লাহর বান্দা সেও সৃষ্টিগত বিষয় আমেরিকনির ক্ষেত্রে আল্লাহর বান্দা হে আবদুল্লাহ আল্লাহর কি করো আল্লাহকে ভয় করো কে তসদীক আর তোমার জন্য বিশ্বাস করা তাসলিম মানে মেনে নেওয়া আর মানে যা কিছু আছে তা কিছু তফফিজ মানে আল্লাহর হওয়ালে করে দেওয়া ঠিক আছে আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন বা এই কিতাবে যা আছে তফফিজ মেনে নেওয়া কাছাকাছি অর্থ আর কি অ রেজা এবং এর ওপর সন্তুষ্টি প্রকাশ করা বা সম্মতি প্রকাশ করা লেমাফি হাজাল কিতাব যা এই কিতাবে রয়েছে তো এটা শাব্দিক অর্থ করলাম যাতে বুঝতে সুবিধা হয় এখন কিন্তু শাব্দিক অর্থ করলে কথাগুলি সুন্দর হয় না আর বুঝতে অনেক সময় অসুবিধা হয় এজন্য এখন ভাব করি সুতরাং এই কিতাবে যা কিছু রয়েছে তা বিশ্বাস করো তা মেনে নাও আর তার ওপর সন্তুষ্টি প্রকাশ করো জি ওখ্য মহাজাল কিতাব আহাদ নিজে তো মানবেই এবং নিজে বিশ্বাস করবে এই কিতাবে যা কিছু আছে এবং নিজে এই কথাগুলি সন্তুষ্ট চিত্তে মেনে নেবে তার সাথে অন্যর জন্য রাস্তাকে প্রশস্ত করবে অন্যরাও যাতে এটা জানার সুযোগ পায় অত্ত মহাজাল কিতাব এই কিতাবকে লুকিয়ে রাখবে না মানে মুসলিম হতে যে কোন হোক না কেন যে কোনো মুসলিম হোক না কেন তার সামনে এই কিতাব পেশ করবে গোপন করবে না কারণ এটা জানার মাধ্যমে হতে পারে যে তার হেদায়ত নসিব হবে হেদায়ত নসিব সত্যি যত প্রচার করবেন হক কথা আপনি কি জানেন যে যেই লোকটা সম্পর্কে ভাবছেন যে হেদায়ত হওয়ার কল্পনা করতে পারে অত যারা হেদায়তের কাছে তারাই অনেকে হেদায়ত হয় কিন্তু হেদায়ত হয় না আর যারা হেদায়ত থেকে অনেক দূরে তারা হেদায়ত হয়ে যাচ্ছে বাস্তব আমার কাছে এমনও অনেকে লিখেছে। সে প্রথম ইউটিউবে বা এতে ঢুকে ফেসবুকে ওই ঢুকে ব্লু ফিল্ম দেখত নোংরা ছবি দেখা কাজ ছিল আর গান বাজনা শোনা কাজ ছিল এই করতে গিয়ে ইউটিউবে বারবার আসে আমার আলোচনা তারপরে বলছে যে দেখি তো লালগুতরা দেখে তো আরবি মনে করে আমাকে দেখে ভাবতে পারে না যে বাঙালি বাঙালিরা ভাবতে পারে না অনেক আরবি তো ভাবতে পারে না আমি যখন কাতিক কোটে তরজমার জন্য যেতাম তো বড়ো বড়ো কাজ কাছে অনেক দিন আমি বিশেষ করে কাতিফ কোর্টে দামন কোর্টে অনেকদিন ধরে অনুবাদ করেছি সময় এখন আর অত যায় না কিন্তু একসময় আমি আর শেখ আলম দুজন খুব ভুগেছি আর প্রধান বিচারপতি যিনি ছিলেন উনি যেহেতু আমাদের হিসাবে সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো ওই দিক দিয়ে ওনার সাথে আমাদের খাতির খুবই ভালো মানুষ ছিলেন হল্লা ইন্তকাল করেছেন ক্যান্সারে শেখ ফওয়াদুল মাজেদ যে এখানে যে রাজ প্যালেস আছে দমবমের দেখেছেন ওইটা ওই আপনার তুকবা রোডে কাসরুল খালিজ বলা হয় গালফ প্যালেস যেটাকে বলা হয় ওখানকার জামে মসজিদের তিনি খতিব ছিলেন আর এমাম ছিলেন কিন্তু পাঁচ অক্ের এমাম না ও নিজে বলছেন আমি কিন্তু ওই মসজিদের খাতিব কিন্তু আমি কখন যাই আর কখন আমি এমামতি করি যখন বাদশাহ আসেন এইখানে বাদশা কখনো বছরে আসলেও দু দিনের জন্য আসেন না হলে কখনো কখনো দু চার বছরও অনেক সময় আসেন না যখন আসেন তখন আমাকে যেতে হয় রাহেমল্লা খুবই মানুষ মানে ফেরিস্তা চরিত্রের মানুষ ছিল অবাক হয় যে এত বড় মানুষরা এত ভদ্র এবং এত ভালো মানুষ এত পর মানুষ চেয়ে তো জানা যেত গিয়েছি আমরা আর তারপরে জানাজার পরে ওনার বাসাতে আমরা জন্য গেছি বিভিন্ন খকদনে বাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমাকে একজন কাজী ছিলেন আলকাশিমের লোক শেখ এবার সৈয়ারি দাম নাইনটি অনে যে ইসলামী সেন্টার আছে ওখানকার উনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন পরে যখন নাইনটি ওয়ান জালিয়াত খুললো জালিয়াতল ওনার বাড়ি তো প্রথম দিন দেখা কাসিম আমাকে কাসিমের একটু মানে এত সাদা ফর্সা হয় না আরবি কিন্তু সাদা ফর্সা হয় না আমাদের রঙের রঙ হয় একটু হালকা ফর্সা কামলা ফর্সা আর কি কাসিমই বলছে দেখলে তারপরে দেখে যে গুতরা করে একজন আরবিয়ান আবার বাংলা বলছে ও বলছে যে আরবিয়ান বাংলা বলছে শুনতে শুনতে আমাকে ভালোই লাগে দেখি একটু করে দেখি একটু কি আছে কি বলছে এই শুনতে সন্তে এমন হেদায়ত হয়েছে সুফহানো বলছে বেদাত ছেড়েছে দেনদার হয়েছে ফরজ ধরেছে আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যে অনেক দূরে থাকে হেদায়ত থেকে হেদায়ত হয়ে যায় আর অনেক কাছে থেকেও অনেক হেদায়ত হয় কাছে থাকে ইমান ইসলামের কাছে পাঁচাত্তর সালাত পড়ে ফরজ অজ ঘাঁটতি নাই কিন্তু বেদাতি ধারণা আছে অনেক দেওবান্দি মোল্লা আছে তাই আছে না নেই দেওবন্দি ধার্মিক আছে জামাতি ধার্মিক আছে অনেক ধার্মিক আছে আল্লাহ রসুলকে খুব ভালোবাসে তারা তাদের অন্তর জামাতি সবাই যে ক্ষমতা ক্ষমতালভী এটা নয় কিন্তু অনেকে আছে খুব এখলাস আছে আমি যেহেতু তাদের সাথে চলেছি খুব এখলাস আছে সে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে মনে করে যে আসলে সর্বস্তরে ইসলামে বাস্তব হওয়ার প্রয়োজন আছে যেটা আমরা বলছি কিন্তু এইটাই যে তরিকা এই তরিকে গিয়ে ভুল করেছে এই সবসময় একটা কথা বললি শুধু নিয়ত থাকা যথেষ্ট না সৎ নিয়তের সাথে রাস্তাটা হইতে হবে। যেমন আপনার আমার নিয়ত আছে উমরা যাব। এই যথেষ্ট না রাস্তাটা সহি হইতে হবে মক্কার রাস্তা ধরিতে হবে নিয়ত আছে আমি উমরা করতে যাব। আর ধরে নিলাম আমি এই খাবজি রোড তো এখান থেকে গিয়ে জোবাইল জোবাইলের পরে খাবজি খাবজি পরে আপনি কুয়েতে ঢুকে পড়বেন যদি ডান দিকে যান কুয়েতে ঢুকবেন বাম দিকে যান তো হাফরুল বা ওই করে জর্ডরে ঢুকে পড়বেন আপনি ঠিক না এই জন্য দুটো কথা দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যখন বুঝতে পারছেন যেখানে যাবেন সেই রাস্তা ধরতে হবে আপনি জান্নাতে যেতে চাইছেন সুতরাং জান্নাতে রাস্তা ধরতে হবে তা হচ্ছে কোরআন সন্না বহি নির্ভেজাল দিন তার মৌলিক বিষয় হচ্ছে তহিদ এবং সন্না এবং সেই ইসলাম যে ইসলাম এরপর উল্লাম সাহাবাইম ছেড়ে গেছেন কিন্তু গোড়ামির কারণে আসে না দিল খোলা থাকলে খুবই বুঝে আসবে সহজে বুঝে আসবে আরে আসল ইসলাম তো সাহাবাই করামদের যুগের ইসলাম ওইটাই তো খাঁটি ইসলাম তো ওই ইসলামটা কেন পালন করব করবো না ওতে কেন দিমত থাকবে ওইটাই তো ইসলাম তাহলে এই পরে যেগুলো হয়েছে কেন বলবো যে বেদাতে হাসানা চলবে তো এই সেই টানা টানা হাসনা কেন করতে যাবো সোজা কথা নবী না নবী সাল ছিল না করবো না সম্মিলিত মনাজত ছিল না করবো না নবী এই চিল্লা চিল্লার ধর্ম ছিল না না নবী সাল্লাহ সাল্লামের জামানায় এই ইসলামের এই রাজনৈতিক ব্যাখ্যা এ কামতের মানে ক্ষমতা দখল ছিল না সুতরাং যাব না বোঝা নবী স্লামের জামানাই শুধু শাসক যেহাদের নির্দেশ দিতেন সুতরাং আমি সেটার উপরে থাকব। সুতরাং কোনো মুফতির কথাই আর কোনো একটা দলের নেতার কথাই। কথায় বিভ্রান্ত হব না সমস্ত মাসতে হবে না খারিজি হবে না বিদাতি সুফি হবে আর না ইয়ানি হবে কিছুই হবে না কারণ নবী ছিল না সোজা কথা যাই হোক আল্লাহ রব আলের আমাদের ওপর সবচেয়ে তো বড়ো এহসান এবং রহমতি যে আল্লাহ সঠিক দিনের হেদায়ত দান করেছেন আমাদের দেখলে আলহামদুলিল্লাহ হিল্লি হদানা লিহাজা আল্লাহ যদি হেদায়ত না দিতেন আমাদের চাইতে কত বিচক্ষণ বিচক্ষণ লোক গুমরাহে আছে এবং গুমরাহে প্রচার প্রসার করছে তো লেখক বলছেন যে এই কিতাব আহলে কি বললার কোনো ব্যক্তি থেকে লুকিয়ে রাখিও না যত পারো প্রচার করো তুমি কি জানো যে এই দিয়ে ভোলা ভালো কত মানুষ হয়ে যাবে হয়তো তুমি তার কাছে না পৌঁছে দিলে যে আল্লাহ রাবুল আলমিন কোন উদ্ভ্রান্ত বাংলা বোঝেন উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত কাকে বলে বাংলা জানালো হ্যাঁ কিরকম উদ্ভ্রান্ত ঘুরছে যাবো কোন দিকে নিজেই জানে কোন দিকে যাচ্ছে বিব্রত জি হতে পারে কোনো উদ্ভ্রান্ত কে আল্লাহ রব্বলে আলামিন যে ঘুরপাক খাচ্ছে জানে কোন দিকে কিছু বুঝেন না ওকে আল্লাহ রব্ব ফিরিয়ে নিয়ে আসবেন এই সহি রাস্তার দিকে সেই আকো সহি মান দিকে হি এই কিতাবের মাধ্যমে নাজাদ পেতে পারে মুক্তি পেতে পারে শির্ক থেকে কুফরি থেকে আর বিভ্রান্তি থেকে দলাল্লা গুমরাহি থেকে আর জাহান্ন থেকে এর মাধ্যমে মরণের পরে জাহান নামের আজাব থেকে আল্লাহর আজাব থেকে নাজাদ পাবি ফতাকল আল্লাহকে ভয় করো ওয়ালাই কবিল আমরিল আউ আলিল আতিখ এবং তুমি প্রাচীনতম যেটি প্রথম বিষয় প্রথম প্রাচীনতম বিষয় সেটিকে আঁকড়ে ধরো মানে দিন ইসলামের প্রথম যেটি যারা হজ করে ওমরা করবে তারা যেন অবশ্যই করে বিল বৈতিল আতিক প্রাচীনতম ঘরের আর প্রাচীনতম ঘর হচ্ছে সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মিত করেছেন তৈরি করেছেন মাল্লাকে ফেরিস্তাকে দিয়ে তৈরি করেছেন পরে যে নির্মাণ যেটা প্রসিদ্ধ আমাদের কাছে সেটাই কিন্তু সেটাও পুনর্মাণ ছিল জি আর আতিক মানে চমৎকার সুন্দর হয় তো দীন ইসলাম যেটা খাঁটি নির্ভেজাল নিখুঁত সেটা আতিক তো আলে আমরিল আউল আতিক যেটা প্রথম দীনী বিষয় যেটা খাঁটি দিন আল আতিক নিখুঁত নির্ভেজাল দিন সেটা কাঁকড়ে ধর আর সেটা হচ্ছে ওহওয়া মা ওয়সাফতল্লা কফি হাজাল কিতাব আর তা হচ্ছে যা এই কিতাবে তোমাদের উদ্দেশ্যে বা তোমার উদ্দেশ্যে পাঠক বর্ণনা করেছি এই কিতাব যা বর্ণনা করেছি এটা হচ্ছে সঠিক দিন যে সঠিক দিনের আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছি আকিদের ক্ষেত্রে এখানে আহকাম ফিক মাসাল মাসাইল তেমন নেই মাঝে মাঝে অবশ্য দিয়ে একটু করে এসছে ফারাহিম আল্লাহ আবদান ওয়ারাহিম আওয়ালে দাহি সুতরাং আল্লাহ এমন বান্দার ওপর যেন রহম করেন এবং সেই বান্দার পিতা মাতার ওপরও যেন রহম করেন লেখক দোয়া দিচ্ছেন ওয়াগ্রিম দোয়া দিয়ে গেছেন কেবল যারা চলে গেছে পূর্বসূরি তাদেরকে দোয়া দেয় উত্তর সূরি যারা যেমন আমরা আগে আকুয়া নাবিল ইমান আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এবং আমাদের আগে যারা চলে গেছে ইমানের সাথে তাদেরকে ক্ষমা করে দাও তো আমরা দোয়া করি কিন্তু এর বিপরীত কী করেছেন লেখক আল্লাহ করেন এবং আপনিও যদি এই কিতাব থেকে উপকৃত হন আমি যদি উপকৃত হই তাহলে লেখকের দোয়া ইনশা আল্লাহ হলুসিয়তের সাথে ছিল কারণ দেখা হয়নি সাক্ষাৎ হয়নি কে আসবে কে পড়বে জানেও না চেনেও না দুনিয়ার কোনো গরজও ছিল না আর দোয়া তখনই বেশি কবুল হবে যখন তাতে এক থাকবে যত বেশি একলা থাকবে তত বেশি দোয়া কবল হবে এটা মনে রাখবেন এইজন্য আমাদের দেশে যে বেদাতি তৈরি দোয়া করানো যে দোয়ার মাহফিল মানে খাওয়া দাওয়া হবে তারপরে দোয়া তা আসলে তো যাচ্ছে লোকগুলো ভালো ভালো খেতে পাবে সেই জন্য তো ভাড়াইটা দোয়া কারি এই জন্য দোয়া কবল হয় না কোনো ফায়দা নেই এই দুয়ার মাহফিল করে মরার নামে আর এই কোরআন করি কারণে আছে না হানাফি সমাজ তো আরো বেশি আছে এমন এমন গ্রাম ছিল গ্রামও হানাফিদের পাশে করে আরে ওরাও করছে আমরা করি শুধু জাহেল মূর্খ দিন সম্পর্কে জ্ঞান নেই এগুলো তো বেশ কিছু আলেম আলমা যারা হক কথা বলে সব আলেমা সমাজের সাথে কিন্তু কিছু আলেম যুগে যুগ এমন পয়দা হবে যে সমাজের বিপরীত চলবে শরীয়তের দিকে সমাজের বিপরীত উদ্দেশ্য নয় কিন্তু সমাজ যেহেতু ইসলামের বিপরীত চলছে সেই জন্য তখন তারা হক কথা বলা সাহসের সাথে বলবে যা হবে তাই হোক কিন্তু আমাকে বলতে হয় এটা অত সহজ বিষয় নয় আপনার বাড়িতে যদি পর্দা না থাকে আগে থেকে আর হঠাৎ করে পর্দা করতে চান বাড়িতে যেটা সেরে পর্দা তো কত যে ঝোর ঝামেলা বরদাস্ত করতে হবে আপনি কল্পনা করতে পারেন না আপনার আশেপাশের লোক সব আত্মীয় স্বজন বংশধার দুশ্মন হয়ে যাবে আপনার দোলা ভাই দুশ্মন হয়ে যাবে আপনার ভাইরা। আপনার ওয়াইফকে দেখতে পাবে না যে সেজন্য দুঃশন হয়ে যাবে আপনার মামাতো ভাই খালাতো ভাই চাচা তো ভাই সবগুলি হয়ে যাবে চাচার জন্য ও যখন চাচার না চাচা দেখতে পারবেন না হেল সমাজ কিচ্ছু বুঝে না কথা বুঝতে পারছেন কিন্তু যখন হেদায়ত হবে তখন নিজে না আমার জন্য দেখা যায় আপনি যদি দেশে গিয়ে বলেন যে আমার মামার স্ত্রীকে মামানিকে দেখা যায় জন্য আমার জন্য সবাই বলি পাগল হয়েছে আমার চাচিকে দেখা যায় ঠিক না দেখেন সমাজে কি হয় সবাই আপনার আমার গ্রামের করেছে এক সময় আমার বংশধার করেছে আমার আব্বার বিরুদ্ধে যেহেতু বাড়ির পাশে যে চাচারা আছে তারা আমার বাড়িতে অবশ্য বাড়ির পাঠে নিজের চাচারা দূরে ছিল ওখানে ছিল না আমাদের বাড়িতে সবাই ঢুকি আমরা সবার বাড়িতে ঢুকি বাড়িতে ঢুকতে পাওয়া যাবে না মানে আমাদের জন্য আমার আব্বা আসান করে গেছেন যে জাহর খেম্লাহাল ঐটা না করলে আমাদের যে কত কষ্ট করতে যদি আমার সামনে আলহামদুলিল্লাহ কেউ সাহস করে বলার মতো হয়নি কারণ এলেম থাকলে আবার এলেমের ধার একটা আছে ওটা একটা আছে কিন্তু আমার আব্বা যেহেতু ওই আমাদের মতো এলেম ছিল না সেই জন্য ধার কম ছিল সেজন্য শত্রুও বেশি হয়েছে ওই হিন্দু গ্রামে গিয়ে বলে এসেছি আরে জানো জানো জানো জানো উমুকের বাড়িতে তোমাদের মহিলাদেরকে ঢুকতে দেবে না হারাম বলছে যে নাকি তোমাদের হিন্দু মহিলাদের ওদের বাড়ি ঢোকা হারাম একদিন একদিন আমি মদিনাতে তখন গিয়েছি তো ওরা জানে আরব দেশের লোক তো আমাদের এলাকায় নেই আসলে আমি চেয়ারে বসে আছি কারণ লোকজন গ্রামে দেখা শেখাতে হবে তার বাইরে যে উঠান আছে ওখানে বসে ওই সময় হিন্দু মহিলাগুলি আমাদের বাড়িতে ঢোকার ইচ্ছা করছে তো দু মধ্যে বলছে যাই এদের বাড়িটা যাই একটু দেখে আসি মহিলা বলছে যে না এদের বাড়ি যাওয়া নিষেধ আছে তো আমাকে তখন বলছে যে আপনাদের বাড়ি কি বাবা ঢুকতে পারি না তোমরা মহিলা মানুষ কেন পারবে না বলছে আমরা যে শুনেছি নাকি তোমাদের বাড়ি ঢোকা আমাদের জন্য নিষেধ আছে কিভাবে হিন্দু বাড়াতে বলে আসতো মানে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য দুঃমনা বানাবার জন্য এরা বলে আসতো মুসলিম মোনাফিগুলো জাহিল গুলো বলে আসতো আমাদের দেশের মুসলিমদের মানে কি বলবো যেটাকে হচ্ছে কত সত্য কথা বলছি কিন্তু আমার আবার জেহাদের ফলে একটা হয়েছে যে আমাদের আগে থেকে লোকেরা জানে যে এদের বাড়ি পারে না তা আমাদেরকে অত জেহাদ করা লাগেনি আমরা বাইরে তখন অন্য অন্য কাজে সময় ব্যয় করেছি বুঝা গেছে না তার পিতামাতা আল্লা জান রহম করেন কারা হাজাল কিতাব যে কিতাবকে পড়বে ও ব্যসাহ কিতাবের প্রচার প্রসার করবি এই কিতাবের উপর আমল করবি দা এলে এবং এই কিতাবের দিকে আহ্বান করবে এবং এই কিতাবকে দলিল প্রমাণ হিসাবে পেশ করবে যদি আসল দলিল হচ্ছে আর কালা রসুল আল্লাহ বলেছেন রসুল বলেছেন এবং সাহাবাই এইভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছে হম সাহাবাই কেরামদের বুঝটাকে অবশ্যই সামনে রাখতে হবে সাহাবাইকরামদের বুঝটাকে কোরআন হাদিসের যারা সামনে রাখেনি তারা কোরআন হাদিসের দলিল পেশ করে গুম রাখেছে স্বাধীনভাবে যারা মহাদিসের ব্যাখ্যা করতে গেছে তারাই চরমপন্থী হয়েছে তারাই খারিজি হয়েছে তার বিভিন্ন বেদাতে লিপ্ত হয়েছে এমন এমন আয়াত থেকে দলিল পেশ করছে শিরকের বেদাতের যে আপনি কল্পনা করতে পারেন সাহাবাহা স্বপ্ন দেখেনি যে এরকম করে তফসিল করতে পারে অপব্যাখ্যান কেন কারণ সাহাবাহামদের বুঝটাকে তারা গ্রহণ করেনি পক্ষান্তরে যারা আহলি হাদিস যারা সালাফি আরব দেশের হোক অথবা ভারত উপমহাদেশের হোক সারাফি হোক তারা কোরআনে কেরিমের সাথে হাদিসের দলিল পেশ করবেন কিন্তু সালাফে সালহিন সাহাবাহ কেরাম তাবেইন তাবা তাবেইনরা এই আয়াত হাদিসগুলিকে কিভাবে বুঝেছেন তাদের আসার এবং তাদের আমলগুলিকে সামনে রাখা জি নিয়ত করতে হবে সাহবা আমল থেকে বুঝতে হবে সাহাব এখানে আমলে কোনো দিন নাম তো পড়ানি সুতরাং এই ইনামাল আমল বিনিয়ত মানে এখানে নয় জি জেহাদের আয়ত আছে জেহাদের আয়তো সাহাবাই কেন সামনে হয়েছে তারা বুঝেননি তারা সবচেয়ে বেশি বুঝেছেন কিন্তু তারা কেউ ছাড়া কেউ জেহাদের যেন ডাকেননি আর খারেজিদের এখানে গুমরাহি কয়েকটা যুবক যদি হেদায়ত ভাই বলছে এখন মারোয়ার ধর এটার নাম ইসলাম নাই এটা রসুল ছেড়ে যাওয়া ইসলাম না আমরা ভোট দফসির কেরাম তাবিন আকিম উদ্দিন মানে ক্ষমতা বলেননি আকিম উদ্দিন হচ্ছে তহিদ দিন হচ্ছে আল্লাহ ইবাদত করবে হলুসিয়তের সাথে তহিদ তার হনাফা সোলাদ জাকাত দিবে আর না। কত সহজ কিন্তু আপনাকে নিজের বুঝকে বড় করলে হবে না আপনাকে স্বাধীনভাবে বুঝলে হবে না যেই যুগে কোরআন নাজেল হচ্ছে যেই যুগে রসুল হাদিস বয়ান করছে যাদের সামনে তারা কীভাবে ওই কোরআন হাদিস বুঝেছিল এই কথাটি আল্লাম আলবানী রহমাতুল্লাহে বার বার করে তািদ করেছেন যে আল কোরআন ও সন্না বুঝবেন আলা ফাহমে মনহাজিফ তারপরে তাজ করেছেন নামটাও জানতেন না তাহলে বুঝা গেল যে তাসাউফটা নব আবিষ্কৃত এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে বুঝলে খুব সহজ তাহলে কিউ বিভ্রান্ত করতে পারবে না যা কিছু আছে তার বিপরীত কেউ যদি কোনো কিছুকে গ্রহণ করে নেহলাত থেকে ইনতহালা নেহলা মানে দল অন্য কোন পদ যদি ধরে দিন উল্লাহ তাহলে সে আল্লাহর দিনের অনুসারী হল না দানের বা আনুগত্য করা সে আল্লাহর দিনের আনুগত্য করল না আল্লাহর দিন মানল না এই কিতাবে যেহেতু মানহাজ পেশ করেছি সুতরাং এইটা যদি না ধরে এর বিপরীত অন্য কোনো মতাদর্শ বা মানহাজ আকিদা ধরে তাহলে সেই ব্যক্তি আল্লাহর দিনের আনুগত্য করল না অকাতার কুল্লা তাহলে আল্লাহর দিনকে পুরোপুরি রেজেক্ট করে দিল রদ করে একজন ব্যক্তি যদি আল্লাহ যা কিছু বলেছেন সবগুলির প্রতি মানি আসে ইসি হারফিন কিন্তু কোন একটি অক্ষরে কোন একটি শব্দে যদি সন্দেহ করে কোরআন সব মানি দিন ইসলামের সব মানি তবে আয়াতে যে ওই কথাটি আছে ওইটা শুধু কি করে দিল তাকে কি বলবেন কাফের বলবেন না সিদ্দিক রাজিয়া আল্লাহ যখন খলিফা হইলেন্লা ইন্তকাল হয়ে গেল তখন কিছু লোকেরা যা অস্বীকার করেছিল তারা অনেকে রসুল্লামকে দেখেছিল দেখেছে তার মানে বাড়ি এই রিয়াদের ছিল। দিয়েছিলাম আল খারজের পাশে এলাকা আল খারজ এখানকার লোক ছিল অস্বীকার করেছিলাম কভার কাফরা মিনাল আরব সৈমুখার হাদিস হয়েছে মুসলিম হাদিস হয়েছে জাকাত দিব না আমরা এখন কেন সংশয় আল্লাহ নবীকে বলেছেন সুরায় তেজমিনা নবী আপনি গেছেন আবার কাকে জাকাত দিতে যাবো খলিভাগি কেন জাকাত দিব দেবো না জাকাত আর জাকাত নেই পাঁচ অপ্ত সালাদ পড়তো দিনের সমস্ত কিছু মানত শুধু জাকাত দেব না অবাক সিদ্দিক আল্লাহ তার কি করেছিলেন তাদের বিরুদ্ধে যেমন লাই সাক্ষ্য প্রদান সাক্ষ্য দাতার পক্ষ থেকে গ্রহণ করা হবে না ইল্লা যতক্ষণ পর্যন্ত নিয়তের সততা না থাকবে এবং নিখুঁত নির্ভেজাল না থাকবে দৃঢ় বিশ্বাস না থাকবে কেদা লেখা এইরকম লাইকবালিনা সন্নাতে এই রকমই আল্লাহ রবীন্দিন কোনো কিছু কবুল করবেন না সন্ন্যত ফারকে বাজ কিছু ছেড়ে দিলেন কিছু ছেড়ে দিলেন কিছু করলেন কবুল করবেন না সব সন্নতের ক্ষেত্রে নয় সন্নাতের সন্ন্যাত মানে এইখানে যদি মহাদিসিনের ভাষায় সন্ন্যত বলা হয় মন্তব্য করতে গিয়ে তার তফিমা তনকিহাত এই কিতাবগুলিতে হাদিসের যে কায়দা কানুন তারা এগুলো লিখেছেন সেগুলিকে একবার হালকা করে দিয়েছে একবার হালকা করে দিয়েছে और एम भाषा व्यवहार करते महद्देन महदेसिन की मैं महद्दे कायदा कानून नीतिमाला रही नीतिमाल एक हदीस सही क्यों वास्तव जयीफ आउज और महद्दे सिंह नीतिमाल एक हदीस जयीफ क्यु होते सही সুতরাং সহিহিম আলিমতা আছে অস্বীকার করেছে যদি বলেনা যে ইব্রাহিম আলি সাল্লাম মিথ্যা বলবেন অথচ হাদিস এবং সেই মিথ্যা বাদ্য মিথ্যা যেটাকে তৌরিয়া বলা হয় মাখা করে কথা বলা অনেক সমিক হ্যাঁ বাহ্যিক দিক থেকে বুঝতে পারছেন না কিন্তু আসলে ওর বাদরের ব্যাখ্যা আছে বাহ্যিক রকম বুঝলো বাহ্যিক মিথ্যা বলতে পারে না কিন্তু আসলে মিথ্যা বলেন যেমন আমার কাছে কেউ টাকা ধার চায় এই হিলে এমন ব্যক্তি টাকা ধার চাইছে যার সাথে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক আছে বা শুনেছি যে ও দিবে না দেয়ে গেলে দেবে না এখন যে দিয়েই দিবে বা অভাব আছে আচ্ছা ঠিক আছে দেরি হইতে পারে আল্লাহ ছাড় দিতে বলেছ ঠিক আছে না কিন্তু দিবেই না ধরেন একটা লোকের তখন যদি কেউ বলে ধর আমার পকেটে পয়সা নেই আমাদের বাংলা ভাষাতে পকেটে পয়সা মানে কি এই পকেটে না আমার মালিকানায় পয়সা নেই আসলে কিন্তু শব্দটা কি বলি আমরা বা আমার কাছে পয়সা নেই পকেটে পয়সা নেই কাছে বলে আর একটু বলে আমার কাছে পয়সা নেই ওর এইরকম চাহিদা একজন লোক হত্যা করতে এসছে অথবা ধরতে এসছে মানে ইংরেজ আমলে ঘটনা সম্ভবত আসল বাস্তব ঘটনা মানে কাল্পনিক ঘটনা ইংরেজ আমলে একজন ভালো মানুষ মুসলিম মুসলিমদেরকে তো এরা চরম জল মতো আর না একজন আহলেম ওর সামনে দিয়ে কিন্তু আসামি লুকিয়েছে বা আসামি ওই চলে গেছে ওর বাড়ি দিয়ে আর ও যে ধরতে এসছে পুলিশ তার কিন্তু দেখেছে যে এখান গেল ওকে জিজ্ঞেস করেছে যে ও এই অমুক লোক এখানে এসেছিল একটু আগে ছিল একটু আগে ছিল আসলে আছে আসো আগে একটু আগে দেখেছি একটু আগে দেখেছি ছিল আসলে তো মনে হচ্ছে বাজিকে মিথ্যে ও জানে যে কোথায় আছে কিন্তু ওটা তার বলেনি জানি জানি না ওইসব তো বলেনি একটু আগে ছিল আসলে একটু আগে দেখেছে প্রথম বুঝেছে একটা ভালো মানুষকে বাঁচিয়ে দিলেন আপনি কিন্তু অপরাধীকে বাঁচানো যাবে না অপরাধী কাউকে খুন করে এসছে আর এসে আপনার কাছে আশ্রয় চাইছে অথবা আপনার সামনে দিয়ে গেল কোথায় লুকালো আর জিজ্ঞেস করছে প্রশাসন বলবেন না অবশ্যই বলতে হবে বলছেন লেখক সোনা সামান তারা মিনা সোননাতে সেই আন কেউ যদি সোননাথের কোনো কিছু ছেড়ে দেয় সোননাথ বলে মহাদেশিনের ভাষায় সোননাথ কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবিশ্বাস নেওয়ার আদর্শ সমস্ত সুন্নতকে ছেড়ে দিলাম সন্নত মানে কি কাজ না হয় অনুমোদন তো তার মধ্যে ফেকার ফরজও আছে অজেবও আছে আর এমনি সন্ন্যত মুস্তাহাবা আছে তো কেউ যদি একটা ফরজ ছেড়ে দেয় তাহলে সবগুলি ছাড়ো না কিন্তু ফেঁকি সুন্নত যদি হয় তখন এটা বলা যাবে না যে ফেকার ফেঁকি মাসলা একটা সুন্নাত কেউ ছেড়ে দেবে সব সন্নাথ ছেড়ে দিল তাহলে এই কথাগুলিকে ঠিকভাবে বুঝতে হবে ফেকার সন্ন্যত আলা ফেঁকি শূন্যতে রফায় দেন করা সুন্নদ চলাত ঠিক কিনা আমিন জোরে বলা সুন্নত বুকে হাত বাঁধা সুন্নত কেউ যদি আমেন জোরে না বলে তাহলে সব সুন্নাদ ছেড়ে দিল একটা সুননাথ ছাড়লো ঠিক না খুব বেশি তো ওই সুন্নতটা নাকিটা কমল তাহলে সুন্নত এখানে লেখক বোঝাননি কারণ লেখকের যুগটা অনেক আগের তাই না আর লেখক আকিদার আলোচনা করছেন তাহলে বিষয় আকিদার ক্ষেত্রে ওই সুন্নত ওই সুন্নত আদর্শটা হচ্ছে রসুর উল্লাসের সুন্নত আদর্শ রসুর উল্লা আদর্শ আকিদা মানহাজের ক্ষেত্রে যদি একটা ছেড়ে দেয় তাহলে সব যেন ছেড়ে দিল কেউ বিয়ে করতে লেট করছে সাধারণ অবস্থা যদি কোন হাতে বেঁচে থাকে বিয়ে করা শুননাথ কিন্তু যখন সুন্নতটি ফরজ হবে বা সুন্নতটি আকিদার বিষয় সাথে সম্পর্কিত হবে সোননাথ তারা প্রমাণিত কোরআনে নেই কিন্তু সেই হাদিস আছে আর সেটা আকিদার সাথে সম্পর্ক রাখে तक बोलोदार विषय केन्ना प्रमाणित से सब छिड़े दिल तो यह हम लेखक कथार अर्थ फुतरा तुम्हारे आवश्यक हम पाठक श्रोता कबूल करना सदर ग्रहण कर जाता लिखे सदर ग्रहण करता तुम पर झगड़ा एवं द्वंद झगड़ा कर तर्क करर्क एवं झगड़ा पर हकर बिुदे क्यों जी तर्के जड़ाय हक हो कुरन सुन्ना कुरन सुना भित्तिक दिन ये सही आकी मनहजर बिुदे जिसम विदात तर्क बहस करते अंतर्भुक्त কিন্তু আপনি হকের পক্ষ থেকে যদি আপনি তর্ক করেন প্রয়োজনে আর সেখানে লড়াই ঝগড়ার পরিস্থিতি নাই তৈরি করেন মারামারি পরিস্থিতি তৈরি করেন না তাহলে শরীয়ত সম্মত কারণ আল্লাহ কোরআন এখানে বলেছে ওলা তুজা দেলু আহলাল কিতাবে ইল্লা তিহ আহসান আহলি কিতাবের সাথে তোমরা তর্কে জড়াতে যেও না তবে অতি উত্তম পন্থে হলে আর অতি উত্তম পন্থায় আপনাকে বোঝানোর জন্য যদি আমি কখনো কথা কাটাকাটি হয় কিন্তু সেখানে আক্রোশ হলো না মেজাজ গরম হলো না রেশারেশি শুরু হলো না ঝগড়া লড়াইয়ের পরিস্থিতি তৈরি হলো না তাহলে ঠিক আছে কিন্তু আজকাল ভারত বাংলাদেশ পাকিস্তানে যে মোনাজারা বা বহস বলে বাংলা বাংলাদেশে বহস ভাষাটি বলে আর ইন্ডিয়া পাকিস্তানে মোনাজরা বলে আসলে মোনাজারা শুনল এই যে বহসের নামে আগে থেকে কিন্তু লাঠিয়াল বাহিনী তৈরি করে রেখেছিল ওরা তো জানছে যে আমরা জিততে পারবো না কোরআন হাতিজতে পারবো না তো গায়ের জোরে জিততে হবে যদি ওদের সাথে আলেম যে প্রয়োজনে তোর আশেপাশে থাকবি একেবারে এই জন্য বেদাতিদের সাথে এই আজকালকার জামানায় বাহ বা মনাজারা জাহেজাই বাহাস মনাজারা জাহেজ নয় মোনাজারা হচ্ছে দুই পক্ষের উদ্দেশ্য সৎ আল ওসুল এল আল হাক আসলে বিষয়টা আমার যেন স্পষ্ট নয় সেজন্য আপনার সাথে একটু কথোপকথন করছি বিষয়টা নিয়ে একটু বাক করছি কিন্তু আমার এইরকম না যে আমারটা মানিয়ে নেব এটা নয় কিন্তু যদি আপনারটা আমাকে ঠিক লাগে আপনি দলিল পেশ করে তো মেনে নেব এটার নাম মোনা যায় আর আমারটাই ঠিক আপনারটা ঠিক নয় সারা দুনিয়া যদি একদিকে যায় তোমারটা ছাড়বো না এই মেজাজিনে যারা আসবে এটার নাম মোনাজারা নয় এটার নাম হচ্ছে করা। প্রদর্শন আরবিতে শব্দগুলি আমরা মোনাজারা একটা সাবজেক্ট পড়েছি জামে সেলফে বানার আছে তো ওতে এগুলো পড়ানো হয়েছে মোনাজারা আলাদা জিনিস তার সঙ্গে আলাদা মোকাবারা যেখানে অহংকার কাজ করছে হ্যাঁ আত্মমর্যাদা আমাকে ঠিক রাখতে হবে আমি হারতে চাই না যেমন কেউ বলেছে আমাকে যদি বুঝিয়ে দেয় এটা চাষিদের গল্প যে বুঝিয়ে দেয় তো আমার ওই হ্যাঁ পালের ওইটা তো আপনাদের পাল আছে আমাদের অঞ্চলে আছে দুটো গরু থাকে ওই লাঙ্গলে হালে দুটো গরু থাকে না তো আমার যে ডান গরুটা আমার লাঙ্গলের ডান দিগের গরুটা ছেড়ে দেবো তখন গ্রামের লোক বলছে বোকা তোকে যে বুঝিয়ে দিবে রে বুঝিয়ে দি গরুটা চলে যাবে তোর গরুটা চলে আমি তাইলে তো বুঝলো না নিতে পারবে বলবো বুঝিনি কথা বলে লাভ নেই আল্লাহ যেন করেন তো তাই লেখক বলছেন যে তুই সাদরে গ্রহণ করো এবং ঝগড়া আর তর্ক পরিত্যাগ করো ওগুলোতে জড়াই না ফাইন দন্দ করা আর এসার এসি আক্রোশ পয়টা করা এটা আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক রাখে না আল্লাহ দিনের স্বীকৃতি দেয় না যুগ তো লেখকের যুগটাকে যদি জামান খারাপ যুগ বলে তো আজকে চোদ্দশো বছর আগে কত খারাপ যুগ রাজি হবে কোনো দেবন্দি বেরেল এদের সাথে তর্ক করেন কখন মেনে না এই জন্য আমি বলি যে দুনিয়ার ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে আচ্ছা না নেই রাজনৈতিক ক্ষেত্র আজকে গণতন্ত্র বলছে তোর বাক স্বাধীনতা আছে তাই না সব কিছুর স্বাধীনতা বলছে এমন এমনকি যৌন স্বাধীনতা নাকি আছে যৌন কর্মীদের যৌন স্বাধীনতাও নাকি আছে এত যদি স্বাধীনতা থাকে তো আমাদের স্বাধীনভাবে আমরা যেটা কোরআন ভিত্তিক বুঝছি ইসলাম সেটা পালন করার অধিকার নেই আমাদের মসজিদ মাদ্রাসা কায়ে করার নেই আলহামদুলিল্লাহ তো আমরা কোরআন কথা বলছি তোমরা যা পারবে তাই বলো তোমাদেরও মুখ খোলা আছে আমাদের মুখ খোলা আছে জনগণকে ছেড়ে দাও আল্লাহ যাকে হেদায়ত নসিব করবে হেদায়ত হবে কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব আমার একটা পবিত্র দেশ যে দেশে হকের মুখ খোলা আছে বাতিলের মুখ বন্ধ আছে পৃথিবীতে কোনো দেশ পাবেন না এরকম যেখানে হকের মুখ খোলা আছে আর বাতিলের মুখ বন্ধ করা আছে কোথ্য পাবেন না হকের চাইতে বাতিল বেশি বলছে সারা পৃথিবীতে কিন্তু এখানে আপনি কোরআন মাহাদিস ভিত্তিক দিনের প্রচার প্রসার করেন না দাওয়ার কাজ করেন সালাফি দাওয়াতে কাজ করেন কিন্তু আপনি এখানে জঙ্গি তৈরি করবেন এখানে আপনি খনি তৈরি করবেন কারখানা বানাবেন এখানে আপনি তবলিগি তৈরি করবেন কোন অধিকার ইসলাম ছিল সাহা খোলাফার আসাদ জামানায় এটা ইসলাম ছিল এই বয়ান করেন না আহমেদুল্লাহ করছি তেইশ বছর ধরে আল্লাহ রব এই দেশকে ঠিকিয়ে রাখেন এবং এই দেশের শাসকদের হেফাজত করেন এই দেশের ওলামাদের হেফাজত করেন এবং এই দেশে যে খাঁটি ইসলাম রয়েছে এটাকে আমাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে প্রত্যেকটি দেশে প্রত্যেকটি সমাজে এবং প্রত্যেকটি পরিবারে আল্লাহ রহমান বাস্তবায় তৌফিক দান করেন এবং হকের মুখকে আল্লাহ জানা খোলা রাখেন আর বা তেলের মুখকে আল্লাহ যেন বন্ধ করিয়ে দেন ও সাল্লাহ সাল্লামা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন এখানে ফত্তাক্লা সুতরাং আল্লাহকে ভয় করো বলে লেখক শেষ করে ও জামানোকে খাস আজামান এই তোমার যুগটা হচ্ছে খুব খারাপ জামানা সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেকে রক্ষা করো আর আশেপাশের লোককে রক্ষা করার জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার চেষ্টা করো ওসুফান রব্বিক রব্বিল ইজতাম্মা এসেফসাল আলমসলিম আলহামদুলিল্লাহ রব্বিল